مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا ٱللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا وَحَبِيبَنَا সি তালা ইন্দ রিমাল ইন্দো রহ কাহামিদিন বারিক আলম হামলা আলিম হম কমা বারখ তালা ইবরিম আলি ইমরি কাহামিদম জিন্দ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 يَتْلُ عَلَم آياتاتِ وَيُزَكهِم وَيُعَِّم الكِتَابَ وَالحَتْمَ وَإِ كَُ مِ قَبلْلوا لَْ فيِي ظَلَالِم مُ بِ آممَْتُ بِل صَدَقَ اللهَّهُعَالّ আছে এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত তার হাবিব সাল্লু আলি আসাল্লামকে আমাদের শিক্ষক আমাদের রসুল আমাদের নবী হিসাবে কবুল করে আমাদের জন্যে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাল অনেক বড় করুণা যেটা আগেও বলেছি আবারও বলি আল্লাহ যত নিয়াম আর মানুষ তো আমাদের নেচার হচ্ছে নিয়ামত বড়টার খোঁটাই আমরা দিই ছোটগুলোর গুলোর কেউ দেয় না কোনদিন একশো টাকার সহযোগিতা করছে দিন দুইশো টাকার সহযোগিতা করছে কিন্তু একসময় দশ হাজার টাকা বিশ হাজার টাকার সহযোগিতা করছে যখন খোটা দিবে তখন বলবে না তোমাকে একশো টাকা দিছিলাম। তখন বড় হাজার মানুষ তো খোটা দেওয়ার সময় ছোট নেয়ামতের কথা বলে না বড়গুলার কথাই বলে তো আল্লাহ তািমে যে দুইটা নেয়ামতের কথা ওইভাবে বলেছেন অনুগ্রহ প্রকাশ করেছেন এর মধ্যে একটা হচ্ছে ইমানের নিয়ামত আর একটা হচ্ছে আমাদের হাবিব সাল্লাইকে আল্লাহ বলেছেন যে আমি মের উপর দয়া করেছি আমাদের জন্য আল্লাহ করাটা এটা আল্লাহর পক্ষ থেকে মমিনদের জন্য অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত ওই কথাগুলো দিলের মধ্যে বসানোর জন্য দীর্ঘদিন থেকে আলোচনা করছি যেন হাবিব এস আর মোহাব্বতের আগুন দিলের মধ্যে জ্বলে ওঠে আর তার প্রকাশ পায় আমার সব কিছুতে পোশাকে আমার পারিবারিক সামাজিক আল্লাহ হাবিবাহ আগুনে বহিঃ প্রকাশ বাহ্যিক আমার আমল দিয়ে ফুটে ওঠে গোটা জীবনটা আল্লাহ হাবিবের সুন্দা দ্বারা সাজাতে পারি ওই মকসদ নিয়েই দীর্ঘদিন আলোচনা করছি আর উপলক্ষ হচ্ছে নবী জীবন চরিত্র নিয়ে আলোচনা করা এটাকে আমরা বলি সিরাত উন্নবীর সিরা তো যাই হোক আজকে গত জুমায় একটা বিষয় শুরু করেছিলাম সম্পর্কে কোরআনের বক্তব্য গুলা কেমন গুলা কেমন এই আলোচনা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ কিছু আলোচনা হয়েছে আরো কিছু চলবি ইনশাআল্লাহ ধরতে গেলে গোটা কোরআনটাই আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের জীবন আমি এমনটাই বলেছেন যে রসুলের গোটা জীবনটাও হচ্ছে কোরআনের ব্যাখ্যা কিন্তু একদম রসুলকে উদ্দেশ্য করে রব্বে শব্দগুলো উচ্চারণ করেছেন যে বক্তব্য আল্লাহ দিয়েছেন ওগুলো একটু বিশেষভাবে আপনাদের সামনে পেশ করার মাকসাদ হচ্ছে আর রসুলের আজমত সম্মান আমার রসুলের মর্যাদা আল্লাহ তালা কেমন দিয়েছেন আমাদের কেমন দেওয়া উচিত কেমন দিয়েছেন একদম খুব সহজ কথা শুরু করেছি কিন্তু কোথাও আল্লাহ তার হাবিব সাল আলহামকে নাম ধরে ডাকেন নাই নাম ধরে ডাক দেন নাই নাম উল্লেখ হয়েছে কিন্তু নাম ধরে ডাকেন নাই মুহাম্মদ বলেন নাই কতটা সম্মান দেখিয়েছেন আল্লাহ আল্লাহ কতটা সম্মান দেখিয়েছেন নবীকে ইয়া ইউহান রসুল ইয়ু হল ইয়ু হল এইভাবে রেখেছে। কোরআনে করিমে নবীদের প্রসঙ্গ যখনই এসেছে একাতি মরুয় ও আহলন মিন হুম আল্লাহ বলে আমি যে নবীদের থেকে অঙ্গীকার নিয়েছি এবং আপনার কাছ থেকে এনাদের কাছ থেকে যে আমি অঙ্গীকার নিয়েছি তো মিনকা মানে আপনার থেকে আল্লাহ রসুলের কথা প্রসঙ্গ বলে এরপর আল্লাহ অন্য অন্যান্য নবীদের কথা বলতেছেন আয়াত শুনে थम प्रसंग उल्लेख करबी नाम उच्चारण कर नबीर थोड़ा अंगीकार नहीं নবুতের অঙ্গীকার যে আপনাদেরকে তো অনেক বড় বড় নিয়ে আমর দিছি কিতাব দিছি নবুত দিছি কিন্তু আচ্ছা আমাকে একটা ওয়াদা দেন তো আপনারা স্বপ্নবিদেরকে আল্লাহ আলমে আর ওয়াহের রহজ জগতে আমাকে একটা অঙ্গীকার দেন আপনারা আমার নবীকে যদি আপনারা পান তো আমার নবীকে আপনারা নবী হিসাবে কবুল করবেন নিজেদের নবী মেনে নিবেন তার সহযোগিতা লাগলে করবেন সমস্ত নবীরা তখন বলেছেন হ্যাঁ আমরা আমি সাক্ষী থাকলাম আপনারাও সাক্ষী থাকেন لَمَا آتَيْتكُم مِن كِتابابِ وَحِكْمَثُ جَاءكُمْ رَسُولُ مُصَدِّ قُلِ م معَاكُمْ لَ تُؤْمِ مَُّ بِهِ وَلَتَصُرَُّ قَالَأَأَقَرَرْتُمْ وَآخَلْتُ لَ ذَالِكُمْ ইমরান একাশি নম্বর আয়াতে আল্লাহ তবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন এটা যে আমার নবীকে পেলে কিন্তু নবী মানতে হবে ইমাম মানতে হবে রাজি الحمد রাজি রাজি আমরা আল্লাহ তালা নবীদের ওই অঙ্গীকারকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটা কাজ করেছেন হজরত রসুল করিম সালাম যখন মেয়ার তো মেয়ার উপরের দিকে আসমানের উপরে তো যাবেন তো উপরের দিকে তো আমরা জানি সবাই মেয়ারাজে যাওয়ার আগে আল্লাহ রসুল সাল্লাহামকে আল্লাহ তালা বাইতুল মোকদ্দাসে নিয়েছেন যেটা কোরআানে আসছে সুরা ইসর প্রথম আয়াত যে কথাটা আলোচনা হয়েছে একদম প্রথম আয়াত সুরাবণ ইসরা পনেরো নম্বর পাড়ার প্রথম আয়াত बतुल्देटा तो सोजा आकाशे उठते सोजा आकाशर दिखा बोकद्दासर दिखे क्या गल कौतुक्र बोली आसमान जो जान महा जाके গন্তব্য দিকে না গিয়ে আশপাশে যাওয়ার মাস এটাই হয় বা অন্য কোনো মাস থাকতে পারে তো আল্লাহ তাহলে তার রসুল কে উপরের দিকে উঠাবেন ঙ্গী হজরত জিব্রাহিম সাথে গেছেন যারা দেখেন যে বাইতুল মোকদ্দাসে সমস্ত নবীরা নামাজের অপেক্ষায় লাইন দূরে দাঁড়াই আসছে থেকে যে অঙ্গীকার নিয়েছিলেন আমার নবীকে পেলে নবী মানবেন ইমাম মানবেন আল্লাহ আর নবীকে নেওয়ার আগে দুনিয়ার সর্বোচ্চ সম্মান দুনিয়ার সর্বোচ্চ সম্মান হচ্ছে যে সমস্ত নবীদের ইমাম বানাইয়া আল্লাহ বানায়া তারপর আল্লাহ তালা আসমানের দিকে নবীকে উঠাইছেন কি ইত দিচ্ছেন সোহান আমার হাবিবকে কি ইজত দিছেন আল্লাহ সব নবীর তাড়াতাড়ি পালা গজব আসবে এখন নবী দুনিয়ায় থাকা অবস্থায় গজব আসছে বহু উদাহরণ আছে নবীরা দুনিয়ায় থাকা অবস্থায় গজব আসছে বহু উদাহরণ আছে কিন্তু আল্লাহ তালা তার নবীকে এমন এক সম্মান দিয়েছেন যে আল্লাহ তালা বলেন আমি আপনার কমকে আপনার উম্মত কে ধ্বংস করবো না যতক্ষণ পর্যন্ত দুই বিষয় থাকবে এই কমিল্লাদ আল্লাহ আজাদ দিবেন না যতক্ষণ পর্যন্ত দুই বিষয় থাকবে আল্লাহর আপনি দুনিয়ায় আছেন ততক্ষণ পর্যন্ত আমি কাফেরদেরকে আজাদ দিব না তা আপনার সম্মান আল্লাহর নবীর বরকতে কাফের পর্যন্ত আল্লাহর আজাদ থেকে বেঁচে কি আশা করতে পারি আমরা কি আশা করতে পারি আল্লাহর নবীর বরকতে যদি কাফের আজাদ থেকে বেঁচে যেতে পারে দুনিয়ার আজাব তো নবীর বরকতে আল্লাহর নবীর থেকে মুক্তি পাওয়ার আশা করতে পারি না আকবার আকবর মুসলমান কিভাবে রসুলের আখরাত ছেড়ে দিয়ে অন্য দিকে যায় মানুষ কিভাবে যায় কিভাবে রসুলের সুর ছেড়ে দিয়ে অন্য দিকে যায় মানুষ কিভাবে সম্ভব চায় মহাব্বতের কি নমুনা দেখাই দেখে বিশেষ করে যুবক আমার ভাইদের হবিত নাই নাজানি আজাদ চলে আস কারণ আরেকটা বিষয় যেটা আসছে যেটা বলতেছিলাম আরো একটা বিষয় আছে না যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতের মধ্যে ইস্তফারের আমল চালু থাকবে যত বড় অপরাধে তারা করুক আমি তাদেরকে ধ্বংস করব না আজাদ দিব না আল্লাহ আল্লাহ ইস্তফারের আমল মাঝে মধ্যে যখন ভূমিকম্প হয় বড় ধরনের ভূমিকম্প হয় আমাদের দেশের যে অবস্থা বাড়ি ঘরের যে অবস্থা বিশেষ করে বিল্ডিং যেগুলো আছে দিকে ইসলামপুরের দিকে যে সমস্ত পুরাতন বিল্ডিংগুলো আছে আমার তো মনে হয় এগুলো ধাক্কা দিলে পরে যাওয়ার কথা এরকম অবস্থা এই রকম ভূমিকম্প হচ্ছে আল্লাহ তালা বা দিচ্ছেন কিছু না কিছু তো আছে কিছু নিশই তো আছে ভূমিকম্প হয় সব মসজিদে চলে আসছেন এত বড় ভূমিকম্পে নাই কিছু না কিছু তো আছে আল্লাহর আল্লাহর আমি আজাদ দিব না কিন্তু আমাদের জানা আছে কিনা জানি না আল্লাহর নবীর ওয়ারিস কিছু ছোট্ট ছোট্ট মাহুম বাচ্চা ওই ফজরের আগ থেকে উইচা পড়া নেই তিলাহ শুরু করে হেফগানা বলাতে হাজার হেফখানা আছে বাংলাদেশ ছাত্র মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চা আমি আর আপনি যখন ঘুমাইতে যাই আমি আর আপনি যখন ঘুমাতে যাই ক্লান্ত দেহনিয়া ঘরে আসি ফ্রেশ খাওয়া দাওয়া করে বিছানায় যেতে যেতে একটা বেজে যায় আছে। শুনে শুনে আমার আমল নামা ভারী করতে হয় এটা আমার প্রতিদিনটার রুটিন আর যদি যুবক হয় তো বসে বসে ফেসবুক চালাও বন্ধুদের সাথে চ্যাট করো গ্রুপ চ্যাট চলতেছে সারা রাত হায় घुम कम जन शयान शुरूतर कलूजुदे वक्तुदर वक्त शयतान पावटिप शुरू करयान माथा टीपा शुरू कर सारे मानुषार चोखे घूम से आते घुमाया जाए আজান দিবে দিবে অবস্থা তখন ঘুম আসে মানি যা কি মানিটা হচ্ছে মাথা টিপা শুরু হয়ে আলিস আমি যখন ঘুমাতে যাই ওই তিনটা সাড়ে তিনটার দিকে আমি যখন ঘুমাতে যাই আল্লাহ আকবর ওই সময় মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা ওই সময় মাত্র ঘুম থেকে ওঠে ওই সময় ঘুম থেকে ওঠে বিশ্বাস না হলে আপনার পাশেই মাদ্রাসা আছে আমাদের দাউল রহমানিয়া লাঠিমিত আমাদের মাদ্রাসা যা দেখেন বিশ্বাস করা কঠিন হবে এর অনেক বয়সী বাচ্চাকে যখন ফজরের পরেও আপনি ডেকে ডেকে উঠাতে পারেন না এর অনেক ছোট্ট বাচ্চা পাঁচ বছর ছয় বছর এখনো খাইয়ে দিতে হয় মা বাবা ওই ঘরে খাইয়ে দিতে? কিন্তু দিলের মধ্যে মহাব্বত আর ভালোবাসার আগুন চলে গেছে এখন সন্তানের মহাব্বত কে দিয়ে মাদ্রাসায় দিয়ে দিচ্ছি নিজে নিজে খেতে পারেনা এক লোকমা মা খায় তো দুই লোকমা পাশে পড়ে যায় ওস্তাদরা এসে এসে এগুলা ঠিক করে দেন অজু করতে পারে না ওজু করতে যায় তো পায়ে জামা জামা সব আহা! আপনি দেখলে বলবেন কি মা বাবা কি পাগল মা বাবা কি পাগল এইরকম ছোট্ট বাচ্চা যে নিজে নিজে শিশু করতে পারে না খাইতে পারে না পোশাক পরতে পারে না অজু কৌশল করতে পারে না এই বাচ্চাটাকে এইভাবে আবাসিক মাদ্রাসায় দিয়ে দিল মা বাবা কি পাগল আ মা বাবা পাগল পাগল তবে আপনি দুনিয়ার পাগল আর ওই মা বাবা আখড়াতের म बेचे जा बड़ सम्पद मने पक्ष नजार हजार हजार हजार क्या लक्ष लक्ष छोट छोट्ट महसूस बा कुरान करते सारा कुरान करते दृश्य चमत्कार दृश्य এটা তো এখন স্পষ্ট হয়ে গেছে গোটা দুনিয়ায় সবচেয়ে কেউ অস্বীকার করুক আমাদের কিছু যায় আসে না এটা এক বাস্তবতা আপনি একদিন পরীক্ষা করে দেখেন যায়। এক সপ্তাহের রুটিন আপনি যায় পালন করেন দেখেন যায় পারবেন না। অনেকের আপত্তি আট নয় বছর পরেই মাস্টার ডিগ্রি আমরা ১৬ সতেরো বছর পরে পাই কিভাবে সম্ভব ১৬ ঐ বছরের এই বছর আর বছরের সময়টা এক না অরে ভাই এই ১৬ ১৭ বছরে তুমি প্রতিদিন কয় ঘন্টা পড়েছ খালি বছরটাই দেখলা, দিনটাই দেখলা, ষোলো সতেরো বছরে তুমি প্রতিদিন কয় ঘন্টা পড়েছ और चट्टा रे तीन साढ़े तीन ट उठे रात दस टाए घुमाते जाए सारा दिन से प्राणर सामने बसे सारा दिन से कित सामने बस ना निजे सी परीक्षार समय साराटा रत बस बसे पढ़े साराटा रत पढ़े संगी आर मद्रास शिक्षक एक साथी सी दो बसे बस सारा रत पढ़ता कित जाओ घुमाओ जाता लुकया जात घुमाओ जा ঘর থেকে আমার মা আমার হাতের থেকে বই টাইনে নিয়ে গেছেন সিঁড়ি আমার এই বাসায় থাকতাম মসজিদে সাদের সিঁড়ির মধ্যে একটা গেট ছিল সাদের উপরে গেট নিতে না পারে বাহির দিয়া লাগাইয়া সিঁড়ির মধ্যে বসে বসে বসছি এমনি এমনি এসে যায় পরশুদিন এক জায়গায় মাহফিল যাওয়া বসে বসে পড়তেছি জামালপুরে এক আলিম আইসা হাসতেছি क्यों पार हाँ पार्थक्य पढ़ा जो, जो बढ़े निजे के अजोग्य मन हम हाय कत कि बड़रा कत कि गेरा সময় কাটতেছে এই নিয়ামত আল্লাহ এই দেশের মানুষকে দিয়েছেন যেটা বলতেছিলাম যে আন্তর্জাতিক প্রতিযোগিতা কারণে এখন পার্থক্য বুঝে আসতেছে সবার যে বাংলাদেশের দিনী প্রতিষ্ঠানের চেয়ে কত আগায়া কত আগায়া। যে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা যখন বাংলাদেশের ছেলেরা যায় ভাষার কারণে উচ্চারণ আমাদের ওইরকম আরবদের উচ্চারণের মতো পারফেক্ট হবে না আমি বাংলায় যেভাবে কথা বলবো একটা বিদেশি ওইভাবে বাংলা উচ্চারণ করতে পারবে না যতই বাংলা পার উচ্চারণ ওভাবে হবে না এটা কুদ্রতের বিষয় মাতৃভাষা এটা কিচ্ছা করলেই সুন্দর করা যায় কিন্তু যার মাতৃভাষা না সে চাইলেও তো পারবে না ভাষা শিখতে পারে ভাষা গান তার থাকতে পারে উচ্চারণ তো ওইরকম পারফেক্ট হবে না আরবের ছেলেরা পড়লেই তাদের উচ্চারণ সুন্দর হয়ে যায় অটোমেটিক আমি আশ্চর্য হয়ে যাই सुनी, सुभान तर देर देर को लगया। गोटा मुखर मखरज उच्चारण है प्रत्येक दातर छब्बी जिब्बार छबि जिब्बार ऊपर छब्बी मासखान छबी आगार छबि प्रत्येकता अक्षर उच्चारित हमारे ছাত্রদেরকে ওস্তাদ দেখায় দিচ্ছে দেখো এই জায়গায় জিববার মাথাটা কোথায় জায়গা লাগছে ঠিক তুমি ওই জায়গায় দাঁতের ওই জায়গায় লাগাও উচ্চারণটা পারফেক্ট হবে সারা সারাক্ষণ বসে বসে আপনি বলবেন এতবার করতে হয় সপ্তাহ 10 দিন বিশ দিন চলে যায় খালি ওস্তাদ পড়াইতেছে পড়তেছে বাচ্চারা ছোট ছোট বাচ্চা উচ্চারণের জন্য পারফেক্ট উচ্চারণের জন্য কি চলতেছে যায় দেখে ছোট ছোট বাচ্চা আল্লাহ প্রকাশ্য এটাই বাস্তবতা চরম সত্য কোরআন বক্তব্য এমনটাই বুঝা যায় যে আল্লাহ তাল কিছু খাস বান্দার আমল জমিনে প্রতি প্রতিনিয়ত চলছে বলে আল্লাহ তালা প্রকাশ্য এত হওয়ার পরেও जमीन केंस करते सम्प्रदाय के तैरक चिंता रखा तरफ पढ़ाशन मान नहीं कथा बोला अज्ञ ता शिक्षा व्यवस्था सम्पर्ण नहीं अथवा भेतर विद्वेश पोषण करें जो अज्ञ हन আল্লা কাছে দোয়া করি আল্লাহ আপনার চক্ষু খুলে দেখ বুঝার জন্যে আর যদি বিদ্বেষ পোষণ করেন দোয়া করি আল্লাহ আপনাকে হেদায়ত দিয়ে দেখ হেদায়ত যদি কপালে না থাকে এই পবিত্র জমিন যেন আপনাকে কবুল না করে আপনি সরে যান এখান থেকে আল্লাহ আপনাকে একটা ব্যবস্থায় সরা দেখ আপনার জন্যে জীবজন্তু গাছপালা পরিবেশ ধ্বংস হবে আল্লাহ আজাবে এটা আমরা চাই না গুনাগার জন্য জীবজন্তু কষ্ট পায় জীবজন্তু পর্যন্ত বদয়া করে গার জন্যে গাছপালা কষ্ট পায় আল্লাহর আজাব আসলে কেউ বাঁচে না সবাই আক্রান্ত হয় এটা আল্লাহর আজাব আসলে সবাই আক্রান্ত হয় এটা স্পষ্ট আমরা যারা পড়াই শিক্ষক যারা আমরা বুঝি যখন কোন ছাত্র খুব বেশি উল্টাপাল্টা করে খুব বেশি উল্টাপাল্টা করে তাকে তো শাস্তি দেওয়া হয় কিন্তু তখন মেজাজটা এমন বিগড়াই যায় যে ভালো ছাত্র যারা এরাও একটু উল্টাপাল্টা করে তার উপর পরে নিজে বিগড়াইছে এই অপরাধের পিটা খাওয়ার কথা না এই অপরাধের শাসনের আসার কথা আল্লাহ তারা যখন নারাজ হন যখন আজাদ দেন তখন সবাই শেষ করে দেন দুই চারজন বেঁচে থাকে এটা আল্লাহ দেখানোর জন্য আল্লাহ করেন এটা সিস্টেম না আল্লাহ সিস্টেম হচ্ছে সব শেষ করে দেন হ্যাঁ বলে তার কি অপরাধ না সেই জমিনে থাকবে না সে ভালো মানুষ আল্লাহ তাকে নিয়ে গেছেন জান্নাত দিয়ে দিবেন একজনের জন্য সেটা আজাদ আরেকজনের জন্য হচ্ছে জান্নাত পাওয়ার একটা উপলক্ষ এই উপলক্ষে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিবেন নুস্তম হয় তারা আমি তো ওই কথাগুলো বলার জন্য এই কথাটা বলছি না বলছি হচ্ছে যে আল্লাহ রসুলের কি সম্মান আল্লাহ তালা দিয়েছেন রসুলের সম্মান রসুলের ওয়ারিস যারা সুরা হজরাতের মধ্যে পড়বে সুরা হজরাতের তি পরে আল্লাহ কত রকম ভাবে তার নবীকে ইজ্জত করার জন্য উম্মত কে হুকুম করেছেন কথা দিয়া يا ايها الذين امنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله ان الله سميع عليم يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم لا تشعرون الذين يغضون اصواتهم عند رسول الله اولئك الذين تهنل الله قلوبهم للتقوى لهم مغفرة واجر عظيم ان الذين ينادونك من وراء الحجرات اكثرهم لا يعقلون কাদের উদ্দেশ্যে সাহাবিরা তো জান্নাতি মানুষ আল্লাহ তো তাদের জান্নাতের শোষণবাদ দিয়ে দিছেন والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضو عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم الله والذين عميو راضي ترى وراضي تلو تو عمي تعدل جمعي جنات بانا يا رأس صحابة کرم شمبر كده رب والذين आल्लामकिन तुम्हारे सम्मान किस हबीब के देखो बोले तुम्हारे सम्मान नहीं तुम्हारा तुम्हार इज्जत तुम्हार तुम्हारे क्षमा पावर वाला हबीबर कारण तुम्हारे बसिमे वा बंदा तो आुनिया আমল একসাথে করলেও ওই এক মুহূর্তের দাম দেওয়া যাবে না সেটা হচ্ছে ওই যে আল্লাহ রসুল সাল্লামকে ইমানের সাথে দেখেছেন এইটার সাথে আর কিছু মিলবে না আগেও বলেছি হাজরত আব্দুল্লাহনিবারকমকে একজন কারণ হচ্ছে যে সাহাবাই কামের মধ্যে হজরতাল বিতর্ক হয়েছে তিনি বিতর্কিত মানুষ এইভাবে বলা যাবেন এটা আদবের খেলাফ मानी विकर्क कर नबीर एक जबरदस्त हाबी তো যেহেতু তাকে নিয়ে মানুষ কেউ কেউ বিতর্ক করে সেই হিসাবে ধরে নেওয়া যে সাহাবিদের মধ্যে তিনি মর্যাদায় নিচে ধরে নেওয়া হলো কথার কথা আর উমতের মধ্যে সবচেয়ে উত্তম সাহাবিদের পরে মনে করা হয় আব্দুল আজিজ রহমতুল্লাহ তো এই জন্য দুইটা গ্রুপ করা হইলো এক হচ্ছে সাহাবিদের মধ্যে লিস্টে নিচে সাহাবিদের পরে গোটা উম্মতের মধ্যে লিস্টের উপরের ব্যক্তি দুইজনের মধ্যে কেউ উত্তম হজরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল কি অংশগ্রহণ করেছেন ওই অংশগ্রহণের সময় হজরত আর বাহনের মধ্যে যেই ধুলাগুলা গুলা ঢুকেছে কানের মধ্যে নাকের মধ্যে ওই ধুলাগুলার মূল্য আমার নবীর আওয়াজের উপরে যেন আওয়াজ না উঠে নিজেদের মধ্যে পরস্পর কথা বলার সময় যেমন চিল্লা ফিল্লা করো উচ্চ আওয়াজে কথা বল আমার নবীর সামনে যেন এমনটা না হয় যদি হয় যদি হয় তাহলে তাহলে কি বলতেসেন আমি আল্লাহ তোমাদের সব আমল বাতিল করে দেব আমার নবীর সাথে একটু বেলা করবা আমি আল্লাহ সব আমল বাতিল করে দেব ভাই সাহাবাহরাম তো এখন নাই আছেন নাকি নবীত নাই আছেন নাকি শেষ না কোরআন নির্দিষ্ট সময়ের জন্য আসা কিতাব না অন্যান্য আসমানি কিতাবের সাথে কোরআনের পার্থক্য তো এই জায়গায় অন্যান্য দিনের সাথে ইসলামের পার্থক্য তো এই অন্য দিন এসেছে নির্দিষ্ট টাইমের জন্য কিন্তু ইসলাম এটা গ্রাম পর্যন্ত ধর্ম এর জন্য কোন দিন কাল নির্ধারিত নাই ইসলাম गो दुनिया धर्मिष्ट जो निर्दिष्ट कौधारित नारे इसमें दावत तो गोवादेश खीटान धर्म एनजीओ राशेषकर उत्तरबंगे पार्वत्य एनजीओ राष्ट्र के प्रलोभन देखा देखा धोखा दिए অর্থের লোক দেখা দারিদ্রতার সুযোগ নিয়ে যখন তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে আমরা যখন এগুলোর প্রতিবাদে কিছু আমল করি কিছু কাজ করি তো স্থানীয় প্রশাসন নজম দেশ করে সমস্যাটা কি আপনাদের সমস্যাটা কোথায় দাওয়াত মেহনত চলতেছে গোটা দুনিয়ায় ইসলামের দাওয়াত যদি গোটা দুনিয়ায় চলে তো খ্রিস্ট ধর্মের দাওয়াত বাংলাদেশে দিলে সমস্যাটা কোথায় হ্যাঁ ওই দুই ধর্মের পার্থক্য বুঝার না করার কারণে না বুঝার কারণে এই প্রশ্নগুলো জাগে ভাই আল্লাহ তাহলে ইসরায়েলের একটা নির্দিষ্ট কৌমের জন্য নির্ধারিত নির্দিষ্ট অঞ্চলের জন্য নির্ধারিত হজরত ঈসা আলহ বলেছেন বিকৃত হয়ে গেছে তাদের আসবানি কিতাব ওই বিকৃত কিতাবের মধ্যেও আছে পার্থক্য বুঝতে হবে আমার নবী গোটা জাহানের নবী কাজে আমার নবীর দিন গোটা জাহানে প্রচারিত হবে এটাই তো স্বাভাবিক অন্ন নবী গোটা জাহানের নবী না অন্য নবী গোটা সময়ের নবী না কাজেই তাদের দিন নির্দিষ্ট সময় পর্যন্ত শেষ হয়ে গেছে নির্দিষ্ট অঞ্চলের জন্য নির্ধারিত শেষ এটা আর সুযোগ নেই সেটা প্রচারের মহতার বলতেছিলাম যে এই আয়াত্ম কেমত পর্যন্ত এর বক্তব্য থাকবে তেল থাকবে তো বক্তব্যের ব্যক্তিরা কোথায় ব্যক্তিরা তো নাই বক্তব্যটা যার সম্মানে বক্তব্যটা যাদেরকে উদ্দেশ্য করে দুই গ্রুপের কেউ তো নাই तैयो यह आयातर वास्तवता दुनिया कि भाव प्रतिष्ठित हो बुझार कथा नबी नई नबीर जगह नबी किस मानुष के रेखे गे सहर जगह किस मानुष दुनिया बेचे आबीर जगह नबी कहर के रेखे गे अपनी दाबी कर ले दायित्व दिए तो, तो हम আমি দাবি করে বসবো যে নবীর জায়গায় আমি বসছি হয়ে গেল আপনি দাবি করবেন সাহাবীর জায়গায় আপনি বসে গেছেন হয়ে গেল না না নবীর জায়গায় নবী যাকে বসাবেন নবী বলবেন সে আমার দায়িত্ব পালন করবে দুনিয়ায় সে ছাড়া অন্য কারোর জন্য এই সুযোগ নাই নবী এই দায়িত্ব কাদেরকে দিছেন হজরতরাম নবী নিজে বলেছেন ইন্নালা অরাসুলা आलमरा नबी देर वारिस शुद्धा समस्त नबीर जिम्मेदार बसा दिल्ले माझे मध्य बोली भाई मानुष तो एकदम निकृष्ट এই জায়গায় যারা আছেন সবার চেয়ে নিকিষ্ট মনে করেন আমাদের কথা কোন বক্তব্য দেওয়ার সময় ওইভাবে বক্তব্য না দিলে তার জন্য বক্তব্য দেওয়া জায়েজ নাই যে এখানে যারা বসে আছেন তারা সবাই আমার চেয়ে উত্তম তারপরে কথাগুলো বলতেছি নিজের ফায়দার জন্যে বললে নিজের মধ্যে আমল আসবে এইভাবে চিন্তা করি কথা বলতে হয় আমি তো মানুষ খারাপ কিন্তু মেম্বরটা তো বলতে আমি মিম্বর। এই তার ব্যক্তিগত বিষয় না আপনিও সাহাবির জায়গা আপনি সাহাবির জায়গায় প্রমাণ আয়াত সাহাবায় কাম সম্পর্কে বলেছি ওইটার মধ্যে আছে যারা আগে আছেন আগে আগে আসছে এরা তো আছে। সাথে আরেকটা বক্তব্য আসছে অনুসরণ যারা পুরোপুরি করবে তারও এই নিয়ামতার সাহাবায় কালামের অনুসরণ অনুকরণ করে সাহাবায় ক্রামকে রসুলের সুন্নাহ মানার জন্য মডেল হিসেবে দেখে আল্লাহ ওয়াদা করতেছেন আমি ওই আমলের বরকতে তোমার জান্নাতের ওয়াদা করে দেব আপনি আর আমি অত সাহবা একরামের জায়গায় আছি একরাম নবীর যাদের যদি না থাকে আয়াতগুলো বাস্তবায়নের জন্য কোনো সুযোগ যদি না থাকে আল্লাহ বলেন আমি দুনিয়া রাখবো না আমি দুনিয়া রাখবো না আল্লাহর হাবিব বলেন दुनिया मध्य नाम उच्चारित होल्ला आयात नाजिल कर आल्लामक धमक क्योंकि अब्हत आरोप তারা যদি উন্মতের আলেনদের সাথে বে দাবি করি উঁচু আওয়াজের কথা বলি আমার হাজারো রকা তাহাজ থাকতে পারে আমার বছর বছর দাওয়াতের মেহনত থাকতে পারে বড় বড় আমল থাকতে পারে কিন্তু যখন আমার আওয়াজ আলমের আওয়াজের উপরে উঠে যাবে আমার বক্তব্য আলমের বক্তব্যকে খন্ডনের চেষ্টা হবে খোদার কসম খায় বলি এই আয়াতের বাস্তবতায় বলি আমার সব আমল আল্লাহ বাতিল করে দেবেন কথা বড় ভয়ঙ্কর কথা ভয়ের কথা এটা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তালা হেফাজত করেন এইরকম এইরকম বদওয়ালা আল্লাহ আমাদেরকে না বানান দিনের এত বড় নিয়ামত দিছেন এই নিয়ামতের কদর করার মূল্যায়ন করার তৌফিক আল্লাহ তো আমাদেরকে দান করেন আমিন ও আসু যাওয়ায়